মানবতা সমাধান সসালামুক রাহি ববরকাত আলহামদুলিল্লাহমিন সলাতাম সঈদুলমুরসলী নবীনা মোহামদলা ওসহব আজমাইন আম ফলবাহিন শতিম কোন শরিক নে তৌহিদ হচ্ছে সবচেয়ে হক আর শির্ক হচ্ছে সবচেয়ে বড়ো অফরামাজ যিনি তৌহিদের দাওয়াত দিয়েছেন আর সির্ক থেকে সব চাইতে বেশি সতর্ক করেছেন আমাদের তফসির হাবেসুর নাজমের আয়াত নম্বর তেইশ থেকে আল্লাহ আল্লাপাকের সাদ করেছেন ইল্লা ইনহিয়া ইসমাউনাই তুমা তুমা আউকুম এই যে তোমাদের উপাস্যগুলি রয়েছে যে সবের তিনটি আল্লাহাকে এর আগের আয়াতে উল্লেখ করেছেন লাত লজ্জা মানাত আর এই ধরনের যত দেব দেবী উপাস্য আল্লা ছাড়া রয়েছে ই নিহা ইল্লা আসমা এগুলি তো নাম মাত্র এই নামগুলি তোমরাই সমেখেছ তোমাদের আবিষ্কার আল্লাহ বলেননি কোনো নবী রসুলও বলেননি উজ্জা আল্লাপাকের আজিজ নাম জানিয়া নব্বইটি নাম রয়েছে তার থেকে বের করে নিলে আর এই ধারণা করলে যে উজ্জা দেবী আমাদেরকে বিজয় দান করে থাকে এজন্য আবু সুফিয়ান যখন কুফরীর অবস্থায় ওহদে মমিন মুসলিমদেরকে ক্ষতিগ্রস্ত করেছিল তখন সে জয় বলেছিল উজ্জা বলেছিল তো আল্লাহ বলছে এই নামগুলি তো তোমাদের আবিষ্কার আল্লাহ অনুগ্রহকারী আর ওই দেবী সম্পর্কে এই ধারণা যে রুজি দিয়ে থাকে আহার দিয়ে থাকে বৃষ্টি দিয়ে থাকে এই দেবী এইগুলি তোমাদের ভ্রান্ত ধারণা আর নামগুলিও ভ্রান্ত লাত সম্পর্কে তফসিলকাররা সব কথা বলেছেন তার মধ্যে একটি হচ্ছে যে লাতকে তারা আল্লাহ শব্দ থেকে নিয়েছিল এলাহ থেকে লাত বের করেছিল বা আল্লাহ থেকে লাথ শব্দ বের করেছিল তাদের এই দেবী ছিল আর কেউ কেউ বলেছেন যে লাথ তায়ে তসদিদ দিয়ে লাত্তা অ্যালুত্ত মানে হচ্ছে আটা সানা বা ছাতু সানা তো প্রাচীন যুগে এক নেক লোক ছিল এই যে অলিয়াউলিয়ার পূজা মুসলিম সমাজে ঢুকেছে এই শিখ ঢুকেছে সেটা ওই যুগেও ছিল এমন না অনেকে ভাবে যে শুধু প্রতিমা পুতুর পূজা করলে শির্ক হয় আর কবরে সেজনা করলে শির্ক হয় না কবরে গিয়ে কিছু করলে শির্ক হয় না একই রকমের শির আর এই শিল্প তখনও মজুদ ছিল এ লাত বড়ো সৎ লোক ছিল সহিব খারি তো রেজ ইভি আব্বাস আল্লাহ তালু বলেছেন যে ইয়ালুত্তুসিক আলিল হজ্জাজ হজের মোশামে আস্ত বড়ই পর ভালো মানুষ আল্লাভিরো মানুষ আর হাজিদের সেবা যত্ন করার জন্য হাজিদেরকে খাওয়ানোর জন্য তখন বড়ই কষ্টের যুগ ছিল মরুভূমিতে খাদ্যের ব্যবস্থা ছিল না অভাবও ছিল ছাতু শান্ত সেনে ছাতু ঘোল করে হাজিদেরকে পান করে এ যখন মারা গেল তখন তার কবর কে পাকা করে ওই কবরের ওপর তারা গম্বুজ নির্মাণ করে বা তখনকার মতো করে সে আস্থা বানিয়ে তার পুজো করা শুরু করল তাহলে প্রাচীন যুগ থেকে এই দুই রকমের আল্লাহ ছাড়া অন্যের পুজো চলে আসছে উপাসনা চলে আসছে দাঁড় করে প্রতিমা পুতুল আর শুয়ে দিয়ে বা দাফন করে দিয়ে পূজা আর দুটোই একই রকমেরা মা আনজাল সুলতান এর সনদ এর দলিল প্রমাণ আল্লাহাক নাজেল করেন আল্লাহর কোন কিতাবে না তওরা ইঞ্জিল না কোরআন না জবুর কোনো কিতাবে আল্লাহাক রবুল কোন নবির মাধ্যমে আল্লাহ ইল্লা বেউনা এই এইসব লোকেরা যারা সির করে থাকে এরা শুধু ধারণার অনুসরণ করে মনে যা ধারণা কল্পনা জল্পনা হয় কল্পনা হলে যে এইরকমই উপাসনা করি শুরু করে দিল ওইটি এইরকম ধর্মকর্ম করি ওই ধর্মকর্ম শুরু করে নিজেই রচনা করে বা নিজের বাপ দাদা রচনা করেছে আর করা শুরু করলো ওয়ামা তাহওয়াল আনফুস আর যা মানুষের মন চায় মনে যা চাইলো তাই করা শুরু করলো তাই বলা শুরু করলো যারা শির করে তারা কুপ্রবৃত্তির অনুসরণ করে আর যারা যে কোনো পাপ করে তারাও কুপ্রবৃত্তির অনুসরণ করে জেনাব্য বিচার করলো কুপ্রবৃত্তির অনুসরণ খুন করলো কুপ্রবৃত্তির অনুসরণ সমস্ত পাপ কুপ্রবৃত্তির অনুসরণে মানুষ করে থাকে ওলা খাদা আহমের অবিল হুদা অথচ তাদের কাছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে নামা চলে এসছে দিক নির্দেশনা চলে এসছে ফরানি করিম নাজল হচ্ছে রসুল চলে এসেছেন তারপরে এরা শির ছাড়বে না আমলি ইনসান মাতামান্না আল্লাপাবছেন নাকি মানুষের জন্য তাই রয়েছে যা আকাঙ্ক্ষা করে অর্থাৎ প্রত্যেক মানুষ যে যা আকাঙ্ক্ষা করে তাই কি পেয়ে যাবে শুধু আকাঙ্ক্ষা করলে আকাঙ্ক্ষা করলে পাওয়া যায় না আকাঙ্ক্ষার সাথে কর্ম করা লাগে আর দেন ইসলাম শিখিয়েছে যে আপনার আকাঙ্ক্ষা যদি থাকে যে দুনিয়াতেও সুখ শান্তিতে থাকব আল্লাহ সন্তুষ্টি হলে সুখ শান্তি নেমে আসবে সার্বিক আর আখেরাতেও সুখ শান্তিতে থাকবো তাহলে ইমান অন্তর্কে। পরিষ্কার করো শিরকুফুরি থেকে ইমান দিয়ে সুসজ্জিত করো এবার দিয়ে দিয়ে নিজেকে সুসজ্জিত করো আখ্লা উত্তম চরিত্র দিয়ে নিজেদেরকে সাজাও তাহলেই তোমাদের আকাঙ্ক্ষা পূরণ হবে আর শুধু আকাঙ্ক্ষা করলে কিছু লাভ হয় না আল্লাহ পাক এ কথাই বলেছেন ফালিল্লাহ আখেরাত উলা আল্লাহ পাক রবুল্লা আলমিন ইহকাল পরকালের মালিক আখেরা পরকাল আর উলা যেটা প্রথমে আসে আখেরাতার আগে যেটা এসছে ওটাকে দুনিয়াও বলা হয় দুনিয়া মানে নিকটবর্তী আখেরাত পরকালের তুলনায় যেহেতু এই জগৎটা নিকটবর্তী এই জন্য একে দুনিয়াও বলা হয় আর দুনিয়া বলার আর একটা কারণ যে দুনিয়া মানে নিকৃষ্ট হয় আদনা থেকে নিচের জিনিস ওপর আর নিচে তো আদনা বলা হয় আলা ওপর আর ওর বিপরীত হচ্ছে আদনা তো আদনা থেকে দুনিয়া যদি না হয় তো দুনিয়া আখেরাতের তুলনায় নিকৃষ্ট দুনিয়ার লোভ লালো সেই মানুষকে পাপে লিপ্ত করে থাকে নেতৃত্বের লোভ পয়সার লোভ আহ নিজের স্বার্থের লোভ বিভিন্ন লোভ অধিকাংশ পাপে মানুষকে লিপ্ত করে থাকে আর আল্লাপাকের ফরজ অজব থেকে দূরে রাখে তো দুনিয়া তাহলে দুটি কারণে বলা হয় দুনিয়া নিকৃষ্ট আর দুনিয়া আখেরাত পরকালের তুলনায় নিকটবর্তী আর এখানে উলা বলা হয়েছে কারণ আখেরাত হচ্ছে দ্বিতীয় স্তর পরে আসবে আর উলা মানে প্রথম ওয়াকাম্মিম ফিসামাওয়াত আল্লাহ পাপ বলছেন যে আকাশ সমূহে কত ফেরিস্তা রয়েছেন কত শত ফেরিস্তা রয়েছে মানে অসংখ্য ফেরিস্তা রয়েছে তাদের সুপারিশও কোনো কাজে আসবে না তবে কখন কাজে আসবে শর্ত সাপেক্ষ সাফাত সুপারিশের জন্য শর্ত রয়েছে আমি সাফাত সুপারিশ হোক আর মালায় ফেরিস্তার সাফাত হোক যেমন এই আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ আল্লাহাকের বিশেষ নেকবান্ধাদের সাফাত হোক আর সবচেয়ে বড় সাফাৎ সুপারিশ হবে সৈদনা মোহাম্মদ রাসুল্লাহ সাল্লি হিসালামের বৃহৎ সাফাত হবে বিভিন্ন ধরনের সাফাহাতকে আমতের দিন হবে কিন্তু যারা ইমানকে নষ্ট করেছে তাদের জন্য সাফাত নেই যারা কমপক্ষে ইমানকে রক্ষা করেছে ইমানের হেফাজত করেছে তার জন্য সাফাত হবে ভুলভ্রান্তি বা কিছু অন্যায় থাকলে তো আল্লাহ ফাকরবুল আলমিন শর্ত সাপেক্ষ সাফাত রেখেছেন এখানে দুটি শর্ত উল্লেখ করেছেন লগুনি সাফা তহমসাইয়ান অসংখ্য ফেরেস্তারা আকাশে রয়েছে যাদের সুপারিশ কোনো কাজে আসবে না ইল্লা তবে কখন কাজে আসবে মিমবাদে মিমবাদ আল্লাহ পাখের অনুমতি দেওয়ার পর আল্লাহ পাখের অনুমতি লাগবে একটি শর্ত বিনা অনুমতিতে বিচার দিবসে কেউ কথা বলতে পারবে না কারও সম্পর্কে কেউ কথা বলতে সাহস করবে না আল্লাহ পাখের এজেন্ট অনুমতি লাগবে লেমাইয়াশা আর যাকে আল্লাহ অনুমতি দিবেন সুপারিশ করার জন্য তাইলে বোঝা গেল যে যেই সেই গিয়ে আর দুনিয়াতে দাবি করে বসে আছে পীর যে আমি মরিদানদের জন্য সাফাত করব। এই অধিকার কে দিল আর এই অদৃশ্য কে এটা জানালতা আল্লাহ পাকের সামনে আর আখেরাত হাসর হবে তাই তো জানা নেই লেমা ইয়াসা যাকে আল্লাহ পাক পারমিশন দেবেন ও ওয়ারদাহ আর যার জন্য সন্তুষ্ট হবেন যে কার জন্য আল্লাহ রাজি হয়েছেন কোন ধরনের অপরাধ আছে যে সুপারেশ সে ক্ষমাযোগ্য সুপারেশ যদি করা হয় ফেরস্তা করেন অথবা নবী করেন তাহলে মাফের যোগ্য। যে যোগ্য হবে ক্ষমার তার জন্য আল্লাহ পাক সুপারেশের অনুমতি দিবেন আর এই না যে সির করে মারা গেছে ইমানষ্ট করে মারা ইমান ভঙ্গ করে মারা গেছে বেনামাজি হয়ে মারা গেছে আর সাফাহাতের দাবি করে বসে আছে আল্লাহ পাক রাবুল্লা আলমিন তারপর এরশাদ করেছেন তসমিয়াত আল্লাহ পাক এই সাফাওয়াতের কথা ফেরেস্তাদের ক্ষেত্রে শর্ত সাপেক্ষ এই জন্য উল্লেখ করলেন যে আরব মুশ্রেকেরা যে মূর্তি পূজা করতো তিনশো ষাটটির বিশেষ করে মক্কায় আর এক এক অঞ্চলে এক এক গোত্রে নতুন নতুন পূজা নতুন নতুন উপাস্য তাদের সম্পর্কে তাদের ধারণা ছিল যে হা ওলা ইন্দাল্লাহ আমরা এই জন্য এদের উপাসনা করছি পুজো করছি যে এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশই হবে সুপারিশ করে আমাদেরকে নিয়ে যাবো শিলাইগুলি আল্লাহ পাক এর খণ্ডন করেছেন যে অনুমতি ছাড়া সুপারিশ হবে না যাকে অনুমতি দেবেন সুপারিশ করার জন্য আর যার জন্য অনুমতি দেবেন সুপারিশ করার জন্য আর রাজি হবেন সন্তুষ্ট হবেন আল্লাহ রাজি হইলে আর না হলে আল্লাহ পাকের যদি ইচ্ছা না চাই যে সুপারিশ হোক এই লোকের জন্য এই ধরনের লোকের জন্য কখনো সুপারিশ হবে না তারপর আল্লাহাকের স্বাদ করছেন যারা পরকালে বিশ্বাসী নয় তাদের সম্পর্কে যারা পরকালে বিশ্বাসী নয় তারা ফেরেস নামকরণ করে থাকে নামে। আরব মুশ্রিকরা ফেরেজ তাদেরকে কন্যা বলতো মেয়ে বলতো কারমে মেয়ে আল্লাহর মেয়ে বানাতুল্লাহ আল্লাপাক এর খন্ডন করেছেন যে মিথ্যা কথা ফেরেজ তারা নুরের তৈরি আর তাদের কোন লিঙ্গ নেই লাইজ আন্নাস পুরুষও বলতে পারেন না আর নারীও বলতে পারে না নরো না নারীও না মামা লহমাহিমিন এলম তাদের এ সম্পর্কে কোনো সম্যক জ্ঞান নেই কোনো জ্ঞান নেই ইয়ত্তা বেউনা ইন তারা শুধু ধারণার অনুসারী ওয়াইনাজ মিনাল হাক্কে সইয়া আর ধারণা অনুমান মানুষের সত্যের মোকাবেলায় কোন কাজে আসে না ওয়াইনাজ না আর নিঃসন্দেহে ধারণা লাগ্ মিনাল হাক্কি সত্যের সামনে কোনো কাজে আসে না আমি হাশিম মাদানি আর আপনারা দেখছেন বাংলা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 এক নিকটে মনোনীত তিনি যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনি আমানতের খেয়ানত করেছেন শাহিদুল্লাহ খান মাদনী ডক্টর হাফেজের কারণ আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা সুরা নজমের আয়াত নম্বর উনত্রিশে আল্লাহ নবী মোহাম্মদকে সম্বোধন করে আল্লাহ বলছেন হে নবী তুমি ওই সব লোক থেকে মুখ ফিরিয়ে নাও বা ওই সব লোককে এড়িয়ে চলো আম্মান তাওয়াল্লা যারা বিমুখ হয়ে যায় ফিরে যায় আল্লাহর কথা শুনলে কোরআনের কথা শুনলে মুখ ফিরিয়ে নেই তোমার ভালো কথা শুনলে মুখ ফিরিয়ে নেই আল্লাহর প্রতি বিশ্বাস করতে চাই না অর্থাৎ কাফের মুর্শেক যারা অবাধ্য তাদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার পরেও কবুল করতে চাই না তাদের সাথে তর্কে জড়াতে যেও না আর চাপ সৃষ্টি করাও তোমার কাজ নয় আর তোমার কাছে এই ক্ষমতাও নেই কারণ কিশোরা মক্কায় শুধু উপদেশ দিতে বলা হয়েছে অন্যায়ের প্রতিবাদ কথার দ্বারা বল প্রয়োগ করে না। বল প্রয়োগ করে নেয় যখন আপনি দেখবেন যে আমি সমাজে দুর্বল আমার বল প্রয়োগ করার ক্ষমতা নেই আমি সমাজের মালিক নই তখন আপনার কমের পক্ষে কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ জানাইতে হবে আর ভালো কাজের জন্য মানুষকে উপদেশ দিতে হবে আল্লা পাক এরিয়ে চলতে বলছেন যারা দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের থেকে আম্মান তওয়াল্লা যারা আমার উপদেশ থেকে অর্থাৎ কোরআন ক্রিম থেকে বিমুখ হয়ে যায় ওয়ালাম ইল্লাল হায়াত দুনিয়া আর তারা শুধু পার্থিব জগৎ চায় পিঠির পুজারি ওদের থেকে মুখ ফিরিয়ে নেয় দুনিয়া কোনখানে আছে সেখানে একেবারে সজাগ কিন্তু দিনের কথা বলেন নামাজের কথা বলেন তখন শুনবে না এরা হচ্ছে পেট পুজারী দুনিয়া চায় শুধু রাব্বানা আতে দুনিয়া হাসান অফিলা আখরে হাসান এই দুয়া তারা চায় না মন্ত্রের মতো পড়লেও যদি তাদের আখলাখ চরিত্র কাজ কর্ম আর হারাম থেকে বেঁচে থাকা আল্লাহ পাখের দিন মেনে চলার ক্ষেত্রে দেখা যায় যে না এই দুনিয়া ছাড়া কোথাও পাওয়া যায় না দিনের কাজে পাওয়া যায় না তাহলে সে আসলে তার বাস্তব প্রমাণ করে যে সে শুধু রাব্বানা আতে দুনিয়া বলছে আল্লাহ আমাকে দুনিয়া দম দুনিয়ার সুখ দম আল্লাহ বলছেন তাদের জন্য আখেরাতে কিছুই নেই যারা শুধু দুনিয়া চাইবে পরকালে কিছুই পাবে না আর যারা দুটোই চাইবে আল্লাহ শিখাচ্ছে রেটা এভাবে চাও আর যদি এইভাবে চাও তাহলে দুনিয়াও পাবে আর আখেরাতও পাবে জাহালে কামাবাল্লাহ মিনাল আল আল্লাহ আল্লাহাব বলছেন এটাই হচ্ছে যারা দুনিয়াদার পেট পূজারী তাদের জ্ঞানের দোর তাদের বিদ্যার দৌড় এতটাই ইন্না রব্বা কাহ আলম এমান দলানসবেলি আল্লাহ পাক ভালো জানেন যে কে তার রাস্তা থেকে পথভ্রষ্ট হয়েছে ওহ আলম এমানাদা আর কে হেদায়ত প্রাপ্ত তাও জানেন মহম্মদ সাল্ল্লা সালাম হেদায়ত প্রাপ্ত আল্লাহ ভালো জানেন আর কোরাইশ মুশরিকরা গোমরা পথভ্রষ্ট আল্লাহ ভালো করে জানেন ওলিল্লাফিস আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর আল্লাহ দিন আসা বেমা আমিলু আল্লাহ পাক সৃষ্টিকর্তা আল্লাহ পাক সর্বশক্তিমান যাতে করে আল্লাহ পাক রব্বুল বদলা দেন প্রতিদান দেন ওইসব লোকদেরকে যারা আমল করে কর্ম করে অন্যায় কাজ করেছে অর্থাৎ অপকর্ম করে অন্যায় কাজ করেছে আর যারা সৎকর্মশীল হয়েছে তাদেরকে আল্লাপাক উত্তম প্রতিদান দেন আল্লা কাবায় ইসমাহ সৎকর্মশীল কারা তাদের কিছু গুণাবলী আল্লাপাকে এখানে বর্ণনা করেছেন। সৎকর্মশীল হওয়ার জন্য আপনার মধ্যে ইতিবাচকও লাগবে আর নেতিবাচকও লাগবে এখানে নেতিবাচক আল্লাহ বলছেন নেগেটিভ আপনি যেগুলি আল্লাহ না করেছেন গোনা পাপ করিও না সেগুলি থেকে বেঁচে থাকা লাগে না ইজতা নেবুনা কাবায়র আল ইসম যারা বেঁচে থাকে কাবায়র আল ইসম কাবিরা গুনাহা থেকে কাবিরা গোনা সমূহ থেকে কাবিরা গোনা সত্তরও বেশি রয়েছে তার মধ্যে সাতটি গোনাহা একটি হাদিসে ধ্বংসাত্মক বলে আখ্যায়িত করেছেন রাসুল্লাহ সাল ইসলাম ইজতা নেবুসব আলমোবেকাত সেই বো খারিহাদিস রয়েছে তোমরা সাতটি ধ্বংসাত্মকোনা থেকে বেঁচে থাকো কাবিরা গোনা ওইসব গোনা যেই গোনার জন্য আল্লাহ জাহান্নামের শাস্তি আর জান্নার থেকে বঞ্চিত করা অথবা দুনিয়ায় লানত রহমত থেকে বঞ্চিত করা গজব আল্লাহ ফাকের ক্রোধ অথবা সেগুলির ওপর দুনিয়ার কোনো দণ্ডবিধান নির্ধারিত করেছেন এসবগুলি কাবিরা গুনা আর আর একটা এসবের পরে কাবিরা গুনা যে ছোট ছোট গুনা বেশি বেশি হয় একদিনে কয়েকটা ছোট গোনা অনেকগুলি ছোট গোনা সাগিরা গোনা হয়ে যাচ্ছে তো সাগিরা ছোট গুনা অনেকগুলি হইলে সেগুলি কাবিরাতে রূপান্তরিত হয়ে যায় আর ছোট গোনার উপর অটল থাকলে কন্টিনিউ করলে বারবার করে করে যাচ্ছেন আপনি এ একটা গোনা ছোটই গোনা ছোট গোনা যেমন একটা উদাহরণস্বরূপ বলি একটা মহিলার ছবি দেখা আজকাল পত্রপত্রিকার ছবি ওই টিভিতে মহিলা খবর পড়ছে দেখা অবশ্যই গোনা কাবিরা না বললেও অবশ্য সাকিরা কিন্তু আপনি টিভির ওই মহিলার খবর না শুনলে আপনার যেন এই দিনটাতে অসম্পূর্ণতা শূন্যতা আছে যেন মহিলার চেহারা দিকে দেখে খবর শুনতে হবে রেডিওর খবর শোনা যথেষ্ট নয় পত্রিকায় দেখছেন যে অশ্লীল ছবি আছে সেটাকে আপনি অ্যাভয়েড করেন না ওই ছবি ছবিগুলোও তাকাচ্ছেন তো এটা যদি প্রতিদিন আপনি করেন তাহলে এগুলি কাবিরাতে পরিণত হবে আল এসরার ও আলা শাগিরাতেন কবিরা বারবার করে ছোট গোনা করা এটা হচ্ছে কাবিরা গুনা সুতরাং সাবধান আর কখনো একটু ভুলভ্রান্তি হয়ে গেল আর তারপরে আর হইলো না হয়তো এই ধরনের সেগুলি সাগিরা থাকতে পারে এই কবি বলেছেন যে লেরান্না সাগেরা দেখো ছোটো গোনাকে তুচ্ছ মনে করিও না ইন্নাল জেবালাম হাসা কারণ পাহাড় পর্বত তৈরি হতে পারে ছোটো ছোটো ক্ষুদ্র কঙ্কুর দিয়ে অনেকগুলি কঙ্কুর এক জায়গায় করলে পাহাড় তৈরি হতে পারে তো এরকম অনেকগুলি সাগিরা গোনা হলে কাবিরা হইতে পারে কন্টিনিউ আপনি করতে আছেন সাগিরা গোনা তাহলে কাবিরা হয়ে যাবে আপনার জীবনে তো যারা সৎকর্মশীল আহসানু আর তাদেরকে আল্লাপাক আল হোসনা জান্নাত দেবেন আর উত্তম বদলা দেবেন তাদের প্রথম গুণ আল্লাহ এখানে বলছেন ইয়স্তানিব না কাবায়ের ইসম তারা কাবিরা গোনাগুলি থেকে বেঁচে থাকে ও আলফাওয়াহসা আর অশ্লীল কথা কাজ থেকে বেঁচে থাকে কথা কাজও কাবিরা গোনা কিন্তু কথা কাজগুলি নোংরামি আরও তাতে আরও নোংরামি রয়েছে সেই আলাদা করে সেটাকে বায়ান করা হয়েছে অশ্লীল কথা কাজ কি অশ্লীল কাজ হচ্ছে যে না অশ্লীল কাজ হচ্ছে সমকামিতা অশ্লীলতা হচ্ছে ব্লু ফিল্ম দেখা অশ্লীল কথা হচ্ছে যে আপনি এইরকম যৌন সম্পর্কীয় নোংরা কথা বলবেন বা গায়ের মাহারও আপনার স্ত্রী ছাড়া অপর মহিলার সাথে আপনি যৌন আলাপ করবেন এগুলি অশ্লীল কথা অশ্লীল অবস্থা বা অশ্লীল কাজের মধ্যে হচ্ছে আল্লাফাক শরীরে যে অংশগুলি ঢাকতে বলেছেন সেগুলির কিছু খোলা মহিলাদের পেটপিট খোলা থাকা মহিলা পুরো শরীরটাই ঢাকার বস্তু পুরো শরীর ঢাকার বস্তু মাথা খোলা থাকে সব অশীলতা সামিল পুরুষদের রান খোলা থাকা অশীলতার জন্য জাহিলিয়তের যুগে জাহিলিয়তের যুগে উল্লঙ্গ হেতু অফ করতো উল্লঙ্গ হওয়াটাকে যে ধর্ম করা এটাও প্রাচীন ইতিহাস আর আজকে মুসলিম সমাজে সুবাহ আল্লাহ জাহিলিয়তকে হারিয়ে দিয়েছে কাবা ঘরে আর এরিতা গোনার সাথে বললাম বেঁচে থাকে তারাই জান্নাতি হবে তাদের জন্য উত্তম বদলা রয়েছে ইল্লা তবে ছোটখাটো দোস্তুটি লাম বলা হয় সাকি রা ছোটখাটো দোস্তুটি যদি হয় আল্লাহ মাফ করে দেয় প্রতিদিন যে ভালো কাজগুলি হচ্ছে উজু করলে গোনা মাফ হয় পাঁচাত্ত সালাত আদি করলে গোনা মাফ হয় মসজিদের দিকে গেলে গোনাহাফ হয় আপনি ভালো উপদেশ দিলে আপনার গোনা মাফ হচ্ছে বিভিন্ন কাজের মাধ্যমে মানুষের ছোটো খাটো ভুল ত্রুটিগুলি মাফ হয়ে থাকে ইন্নারব্বা কেমা ফেরা আল্লাহাক নিঃসন্দেহে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমার প্রতিপালকের মার্জনা অতি প্রশস্ত হোয়া আলাম তিনি তোমাদের সম্পর্কে অধিক জ্ঞানী ইজ আনশা কুমিনাল আর যখন তোমাদের সৃষ্টি করেছেন এই মাটি থেকে আর যখন তোমরা তোমাদের মাতৃগর্ভে ছিলে ভ্রুন হয়ে আজিনা জানিনের বহু বচন জানিন অসম্পন্ন পেটের বাচ্চাকে বলা হয় ভ্রুন হয়ে যখন তোমরা মায়ের পেটে ছিলে পৃথিবীর पर ना कि अवस्था आज की, की बड़ ना ना मरा जा बड़ो ना असुस्थ ना पेटे मारा जा पृथिवीर मुख देखते पा क्यों जानतना आल्ला पा जान से लोकटी जहेल मूर्ख हुए दुनिया जीवन काटाबे ना कि से आलेम ना से डाक्टर मुस्लिम ममिनदारा बेदीन आल्ला पा सब चेत बसें ফ্যালা তোজাকু আনফুসম সুতরাং তোমরা তোমাদের পবিত্রতা ঘোষণা করিও না নিজেকে পাক পবিত্র মনে করিও না যে আমরা খুব ভালো মানুষ আল্লাহ এখানে নিজের সার্টিফিকেট নিজে দিতে নিষেধ করেছেন আপনি কিছু ভালো কাজ করছেন আর নিজের সুনাম করা শুরু করেন আমি এই করি আমি এই করি আমার মধ্যে এই ভালো রয়েছে এটা দোষণী বিষয় আল্লাহ নিষেধ করেছেন হোয়া আলম বে তাকা আল্লাহ পাক বলছেন যে হোয়া আলম বেমানিত তাকা সেই আল্লাহ পাক সবচেয়ে বেশি জানেন ওই সব লোক সম্পর্কে যার আল্লাহ ভেরু আল্লা ভিরু কে বেশি পরিসগার কে ভালো মানুষ কে গোনা থেকে বেঁচে থাকে বেশি আল্লাহ ভালো জানেন আপনি আপনার ধরণে মনে করছেন আমি এই গ্রামে সবচাইতে ভালো হতে পারে রাতের অন্ধ আপনার চাইতে ভালো মানুষ আছে যে আল্লাপাক রব্বুলার নৈকট্য লাভ করে সে প্রকাশ করে বেড়ায় না কিন্তু আপনি প্রকাশ করেন আল্লাপাক তারপর এরশাদ করেছেন আফার আয়তাল্লাহ হে নবী তুমি কি দেখেছো ওই লোককে যে ইসলাম বিমুখ হয়ে যায় ইমান বিমুখ হয়ে যায় মুখ ফিরিয়ে নেই ও আঁ তা কালি লেন ও আকদা আর তার এইরকম যদি স্বভাব থাকি যে অল্প কিছু দিল গরিব দুঃখী অভাবীকে যার প্রয়োজন রয়েছে আপনজন জনকে আত্মীয় স্বজনকে বাপ মাকে অল্প কিছু দিল প্রয়োজন যা বাপমায় তা দিল না আতা কালি অল্প দিল ও আকদা আর তারপরে হৃদয় শক্ত করে ফেলে এমন নিষ্ঠুর যে তারপরে বাপমা যদি চায় যে বাবা চিকিৎসার প্রয়োজন আছে না দেবে না আমার এতে খাওয়া দাওয়া চলে না আর কিছু নেই তার হ্যাঁ রেজিকের ব্যবস্থা না আর দেব না ব্যাস এতটাই দেব ওই পাঁচশো টাকায় মাসে দেবো ও আতাকালী না এগুলো খারাপ স্বভাব আতাকালী না অল্প কিছু দিলো জাকাতের পুরোটা আড়াইশ শতাংশ দিল না অল্প কিছু দান করে মনে করো আমি অনেক দান করি এই সব রকমের কৃপনগুলি এই আয়তের অন্তর্ভুক্ত আল্লাহ ফাকে সৎ করছেন যে আইন দাহু এলমুল গাইব ফাহ আইন দাহু এলমুল গাইব তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে ফাহা ইয়ারা সে দেখতে পাচ্ছে অদৃশ্যতে যা আছে তা দেখতে পাচ্ছে অর্থাৎ তার ভবিষ্যৎ সম্পর্কে বুঝতে পারছে যে আমি যদি বেশি দান খাই রাত করি জাকাত দিই বা বাপ মায়ের জন্য এত টাকা দিয়ে দিই তো আমি গরিব হয়ে যাব আমার ছেলে মেয়েরা অভাবী হয়ে যাবে ছেলে মেয়েদের জন্য কিছু জমি জায়গা করতে হবে বাড়ি করতে হবে তাহলে ভবিষ্যৎ জানছে হ্যাঁ যে আমি বাপ মাকে দিলে অভাবী হয়ে যাবো আমি গরিব দুঃখীকে দিলে অভাবী হয়ে যাবো আমি আমার আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করলে দিনের ক্ষেত মধ্যে ব্যয় করলে আমার অভাব দেখা দিবে তাহলে কী সে গায়েব নাকি না সে জানে না বাবে মাফি সফে নাকি তাকে জানানো হয়নি যে মুসা আলি ইসালামের সাহিফাতি অর্থাৎ তৌরাতে কী আছে জানানো হয়নি এখানে আমাদের সময় শেষ হয়েছে উল্লাহ ফকরব্বুল আলম যেন আমাদের ভুলভ্রান্তি মাফ করে দেন নেক আমলে তৌফিক দান করেন সৎ কাজে অংশ নেওয়ার বেশি বেশি তৌফিক দান করেন ফরোজ অজেব আদায় করার তৌফিক দান করেন হারাম রাজাইজ থেকে বাঁচিয়ে রাখেন اللہ پاک شاگی رہا چھوٹے گناہ گولیو تھے کہ ایت بجے تک آر جلو توفیق دان کریں وصل اللہ علیہ وآلہ نبینا محمد وآلہ <تصفح> عيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلوة حلوة حلوة حياتي مذ عرفت الله ربي أشرق النور بقلبي أشرق النور بقلبي إيمان شتوا ديتا उत्तम चरित्र सम्रीति और भलोबासा एक जन आदर्श ममिने सम्पर्कें प्रिय नबी मुहम्मद रसुल्लाह सल्लाम शिक्षा समूह की शेख हारुम एक आदर्श मुसलिमचय जानते हुए प्रोग्राम चल्लिस हदीस ग्रंथर धारावाहिक दर्शम আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে कुरानूल तथ्य उदाहरण प्रत्येक शीशे, शीशे आनाता जाके जो अपनी आल्ला रास्ते व्यय करें रिटर्न पातश गुण बसि